أعوذ بالله من بسم الله قل هذه سبيلي أدعو إلى الله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 আউযু বিল্লাহি من শাইতানির রাজীম আল্লাহ তাআলা الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله و اولئك هم اولو الالبাব समस्त প্রশংসা समस्त तारीफ़ सिमान अल्लाह सुभान व तआला जी अल्लाह सुभान व तआलाय আমরারে دینی মাহফিল ও আওয়ার এবং বর তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় সালাদ এবং সালাম মানবতার মুক্তি দুঃস সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লি সাল্লামের ওপর রহমত এবং করুনাবর শোক সাহাবাইকার তাবিন তাবে তাবিনসাহিদিন সহ ক্যামত পর্যন্ত দ্বারা দিনের উপর আসবে তাদের উপর সম্মানিত উপস্থিতি ইফতারের নিকটবর্তী আমরা দুই একটা বিষয় আপনারা ততক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছেন বহু গ্রন্থ প্রণেতা সিলেটের কীর্তি সন্তান কাতার ইসলামিক সেন্টারের সাবেক দাঈ শাহেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময় আমরা মিলিত হয়েছি আজকে মুসলিম উম্মাহ আমরা অকবদ্ধ না বিভক্ত আফ্রিকি কি আপনি কি খেয়াল করছেন নি যে বিভক্তিটা একসময় আসিল আকিদাগত বিভক্তি একসময় আসিল আমলগত বিভক্তি এক সময় আসিল আখলাগত বিভক্তি এক সময় আসিল যে দালাইয়া মিলাদফর্তা না উভয়া মিলাদফর্তা দোয়াল্লিন না জোয়াল্লিন আজকে বিভক্তিটা অত বেশি হইছে টুফির বিভক্তি আছে কিনা না টুফি দেখলে না যায় কিনা নাঞ্জাবি দেখলে চিনা যায় কিনা না এখন ড্রেস বিভক্তি মাঝে কিনা না আমার কথা বুঝলেনি আপনারা এক এক তরিকার টুফি এক এক লাগান এক এক তরিকার পাঞ্জাবি আর এক লাখান ঠিক কিনা না এই বিভক্তি এই বিভক্তির অবস্থায় আপনাকে ওই ভাই সাবনামে অত বিভক্তি আমরা দিতাম কোন বাইদি আর যে না সরিষার তেলের নামের আগে এখন কীটা লাগছে খাটি লাগছে আপনি গিয়ে আসলে যখন দেখবা বিভিন্ন লাখান একজনে কইরা আমার হুজুর লাখান একজনে কইরা আমার হুজুর লাখান আমার দলল লাখানা খান তখন আপনি এই অবস্থার মাঝে যদি হইন যে আমরা যাইতাম কোন বাইদে আপনি এইখানেও যদি হাঁটি সরিষার তেল জেলা কিন আপনি বেজাল মুক্ত আম জেলা কিন আপনি বেজাল মুক্ত খাটল জেলা গিয়া কিন ঠিক অনুরূপভাবে ইস্তামর ক্ষেত্রে একটু কষ্ট করা লাগে কিনা না একটু টেস্ট করা লাগে কিনা না একটু বেশি দামে দিয়া কিনা লাগে কিনা না ঠিক অনুরূপভাবে আপনি ইস্তামের ব্যাপারে যখন জান্নাতও যাইতে চাইবা আপনি জাহার নাম থেকে মুক্তি মুক্তি মুক্তি চাইবা আপনি যখন সিরাতের মুস্তাকিমও চলতে চাইবা তখন একটু পরিশ্রম করতে হইব আর চলা সম্ভব না ফিরসামর কথা শুনবা বুজুরগানের দিনের কথা শুনবা আমরার কথা শুনবা আমরা এক বাইরে কই বুজুরগানের দিনে এক বাইরে কইবা ফিরস আর কইবা হুনিয়া আপনি বিভ্রান্ত হয়ে যা কিন্তু আপনি যদি ফড়াত যান তবেই আপনি অক্ষর বিবৃতি বিকৃতি করা সম্ভব নয় কিন্তু অর্থের বিকৃতি বাংলাদেশও আছে পৃথিবীতে আছে অর্থের বিকৃতি আয়াত আয়াত হর্ব একটা অর্থ করবো আর এই বিকৃতি আছে এই বিকৃতি থেকে আপনি বাঁচতে হইব হাদিস হাদিস হাদিস হইলেও যেটা আমার ফক্কে না আমল যোগ্য না সে কিনা না এতে কোরআন এবং হাদিস বুঝতে হইব যেইভাবে শাহাবাই কেরাম বুঝছেন খাল্লাহান বুঝতে হইব শাহাবাই কেরাম আমার লাখান নাই আমার দলের নাই আমার ফিরসাগল লাখান না আমার বুজুরগানি লাখান নাই বাংলাদেশের লেখান নাই আঠারো নম্বর আয়াত আল্লাহ সুহানুভান বুদ্ধিমানোর পরিচয় খারার পরিচয় দিই বুদ্ধিমান আল্লাহ তার হেদায়ত দান করবা আর এরা হইল কি বুদ্ধিমান আমরা বুদ্ধিমান লিখে রাজি আছি তো আল্লাহ সুমানুমার আঠারো নম্বর আয়তক হয়েছেন যে বুদ্ধিমান হইলে তারা যারা সব কথা শুনে আর গ্রহণ করে উত্তমটারে আল্লাহ তারা হেদায়াত সঠিক পথে আসানা আমরা বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করক হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করোকা সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি আমরা সমাজও আমরা সমাজও আকিতাগত বিভ্রান্তি আছে বিশ্বাসগত বিভ্রান্তি আমলগত বিভ্রান্তি আছে আমরা আখলাগত বিভ্রান্তি আছে আমরা এই অবস্থা থাকিয়া আমরা যদি আপনি আকিতাগত এবং আমলগত বিভ্রান্তি থেকে না বাঁচতে পারেন তাহলে ক্ষতিটা হইব গীতা আপনার আকিতা হইব বিভ্রান্ত আকিতা বিভ্রান্ত আকিদা থাকি আপনার যে আমলটা হইব আমলটা হইব বিভ্রান্ত এবং আপনার আখলাগটা হইব বিভ্রান্ত এটাতে আপনি পারিবারিক অশান্তিতে বুকবা আপনি সামাজিক অশান্তিতে ভুকবা আপনি দরিব রিলিজিয়াসভাবে ধর্মীয় ভাবে অশান্তির মাঝে থাকবা আর শেষ পর্যন্ত আপনি দেখা যাইব যে সঠিক রাস্তা থেকে বিচ্ছুত হইবা এতে এবং সঠিক রাস্তার উপরে আমরা চেষ্টা করতে হইব যে আকিদাগত বিশ্বাসগত বিভ্রান্তি যেমন আমরা দেশে বিশ্বাসগত আল্লাহা বিভ্রান্তি আছে আপনার অনেক সময় মানুষ কেন নাই এটা তো মাছ লাগে মূল বিষয়ে আমরা পার্থক্য নাই আমরা এসব মূল বিষয় পার্থক্য আছে আমরা সবর আল্লাহ আসমানে থাকুন না খেউর আল্লাহ সব জায়গায় থাকেন খেউ আল্লাহ মুমিনের খল্পর ভিতরে থাকেন না আর আল্লাহ আসমানে থাকুন আপনাদের আল্লাহ কোন জায়গা থাকেন আমরা আল্লাহ কোন জায়গা থাকেন আসমানে থাকেন আল্লাহ কৈছেন আহমান আল্লাহ আরশ ইস্তাওয়া আল্লাহ আর্শ মোহাম্মদ রুসাল্লা মেরা যোগিয়া খানো কথা কৈছেন আসমানো অনেকের আল্লাহ অনেক আল্লাহার খাতে আল্লাহ তারপরে মানুষ কয় না তাই মানুষ না তাই নতুন আসলা তাই নুরের তৈরি আসলা ফেরস্তার্লো নুরের তৈরি আর জি নইল আগুনের তৈরি আর মানুষ কিসের তৈরি মাটির তৈরি আদম মাটির তৈরি আদমরে নুরের তৈরি ফেরস্তারা চেষ্টা করছেন আগুনের তৈরি জিনে চেষ্টা করছেন উত্তম সারা আল্লাহ সুবাহরে রসুল বিভ্রান্ত করিয়া তারা সম্মানিত করছে না যারা রসুল তৈরি তারা রসুল রানিত করছে আল্লাহ সুবান এই বস্তা থেকে আমরা রে হেফাজত আপনি যখন আমলগত বিভ্রান্তির মাঝে আকিতাগত বিভ্রান্তির মাঝে ফলবা আমরা দেশে যদি দেখেন যে বিভ্রান্তির ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে বিভ্রান্তি আছে আগে নামাজ ভর্তা নামাজের আগে আমরা দেশের শূন্যতইলিয়া নয়তাল্লাহ পড়া আর রসুলের শূন্যতইলিয়া আল্লাহ আকবর কইয়া নামাজ পড়া নিয়হত মন্তর থাকা। টাকা রসুলের শূন্যত শূন্যতইলিয়া নিয়ত অন্তরের মাঝে টাকা আর আল্লাহ আকবর কইয়া সালাদ শুরু করা আর আমার দেশের শুন্যতই লোকিয়া মোসল্লা ফাঁকর শুরু করা আমার দেশের শূন্য আসে আবার ইমামর একা আল্লাহ থেকে আমরা হেফাজত আমরা আমরা দেশের নোজান নিহত গিয়ালে নয় শাহরী গাদা পড়তে আগামে খাইল আপনার আগামে খাই লই গেছে আগামীকাল যদি দিন যায়গিয়া বাংলা শিক্ষিতকে বানাইছে আরবি ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে মাগরিমাস ইংলিশ বারোটার সময় এখন তিনটার সময় উঠিয়া দেশীয় নিয়ত অন্তর মাঝে থাকা আপনি রমজান মাস শুরু হয়েছে তখন নিয়ত করছেন একবার আর রাত্রে যদি গুমায় আপনি এসা ফরি তারাবি ফরিয়া গুমানের সময় আপনি নিয়ত যে উঠিয়া রোজা রাখবা কিনা না তারপরে উঠিয়া যদি রাত সময় খাইতে আলহামদুলিল্লাহ আবার যে তার নামাজ তারাবিক কোরআন আদিসও বাসা নাই কোরআন আদিস নাই, কোরআন আদিস আছে কিয়মের রাদান তাহাযুদ এই তিনটা আছে কোরআন সাহাবি তাবি তার দেওয়া নামী তারাবিক আর হুজুরের সামনে দৌড়া কিনা না রুকু সেই দুনিয়ার সব খাবক স্পেশাল স্পেশাল সব থেকে বড় দোকান বালা দোকান থেকে সাপর কিনতে চাই বালা প্রত্যেকটা কাজকিয়ালে আপনি বালা চান আর নামাজও আল্লে পুরো শুরুতে আপনার বিশ টাকা ফুর হয়ে যেত বিশ তো কোনো অসুবিধা নাই দুনিয়ার বিশ্ববণ্য আলেমরা ফটো আছে যে বিশ টাকা করেন তার বেশি না তবে রসুল্লে নিজের লাগিয়ে নিধারণ করছেন এগারো রাখাত এবং আশার সারা বছর রমজান মাস এবং রমজান ছাড়া অন্য সময় বেশি নামাজ ফোর বুখারের হাদিস আছে মুসলিমের আছে আপনি যদি সংখ্যা নির্ধারণ করলে না কিন্তু আর আমরা যে অনেক বিষয়ে আমরা দেশে বিভ্রান্তি আছে আমরা দেশে বিভ্রান্তি লোকিয়া যে দূরত ফড়বার কথা যদি আমরা দূর ফরতা দূরত ফোর মৌলানা মহাম্মদ এটা বানাইল দূরদ দূর ইব্রাহিম ফোড়া দুরুদ্রাহা যায় না আল্লাহ আমরা আমরা দেশও বালাগালুলি কামালি ওটারে দূরদ বানা নিয়েছে এই ধরনের আরো কিছু বিষয় বিভ্রান্তি আছে আমি আপনাদের সময় সংক্ষিপ্ত বেশি কিছু হওয়ার সুযোগ নাই যে আমরা দেশে তবলিক তবলিক করতে তা তবলি করতে প্রচার করা আর দাওয়াত এবং তবলিক দাওয়াতর আহ্বান করা আল্লাহ ডাক্তা আল্লাহ দিকে ডাকতা আমরা দলের দিকে ডাকি আমরা ব্যক্তির দিকে ডাকি আমরা আমরা অমুক সাবর মুড়ি দিয়ে যাও অমুক ফিরসবর মুড়ি দিয়ে যাও আর বিভিন্ন দলের দিকে ডাকি ডাক্তা বসবাম আল্লা দিকে আমরা বুজুর্গানের দিনের কিতাব প্রচার করি আমরা কোরআন আদিস একটু আগে শেখে কই আমরা মসজিদ তাই কোরআন আহ হারি গেছে গায়েবই গেছে আর আমরা বুজুর্গের দিনের লেখা কিতাব এখন মানুষের কাজে গেছে যে কিতাব ও আছে হাদিস আছে সহি আদিস আছে জয়িফ আদিস আছে জাল আদিস আছে মিচ্চা কাহিনী আছে আজগোভি কিচ্চা কাহিনী আছে সবটা আছে আরবি তখন মুসাক্কেল আর আমরা ইংরেজি তখন ককটেল সব আছে আসে মাঝে ককটেল জুস লগে এখনো করা তো ওই লোক আমরা আমরা প্রচার করা হয় আল্লাহ সুবান আমরা বুঝার তৌফিক দানকার সামনে একটা রাত্রি আছে এই রাত্রির নাম লাইলাতুল কদর কোরআন এই রাত্রির একটা নাম আছে কিতা কীতে মানে লাইলা কদর আরেকটা নাম আছে লাই লাতুল মুবারকা আল্লাহ আমি ছাব্বিশ তারিখ দিবাগত আয়া লাইলাতুল কদর আর রসুল হিসাব অনুযায়ী কোনটি লাইল কদর শেষ দশ দিনের বেজু এই বিষয়টা আমরা যেন খেয়াল করি সম্মানিত উপস্থিতি আর একটা ইবাদতলা হয় বিভিন্ন কিছু দরকার নাই এজন্য রাখতে হইব না এতেকাফ ফরাই লোক রসাল্লা সুন্না আপনাদের সুযোগ আছে আপনার অনেক মৌলিবাজার থেকে গিয়া গত বছর এর আগার বছর তারা এতেকা ফোরসেন সিলেট। কিউসিয়ট ইনস্টিটিউট আছে কিউসিয়ট ইনস্টিটিউট মসজিদ আছে তারপরে মসজিদ আল খাইমর মসজিদ আছে এনুগে যদি সুন্দর ব্যবস্থা আছে এতে লাগে আলাদা রুম রুম রসুসাল্লাহ ইসলামর আমরা এর মসজিদগুলোতে আলাদা রুম রুম খরিয়া প্রত্যেকের একটা রুম বরাদ্দ করা হয় ইফতার এবং সাহারির ব্যবস্থা করা হয় আপনারা যদি খুশাইন আপনারা অংশগ্রহণ কর্তা আল্লাহ সুহানো তাহলে আমরা বুঝার তৌফিকদার আরও অনেক বিষয়ে খতার খার দরকার আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা খৈতাব ফারলাম না অন্য সময় ইনশাল্লাহ আপনাদের লোক বিষয়গুলো শেয়ার করবো আল্লাহ সুবাহন তালা আমরা আওয়ারে বোয়ার খব খবুল যারা এই আয়োজনের লগে সহযোগিতা করছেন আল্লাহ তালা প্রত্যেকের সহযোগিতার কবুল খরকা আপনারা যারা আমরা যারা আইসি আওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়েছে আল্লাহ সুবাহন তালা আমরা আওয়ারে কবুল আমরা যারা অসুস্থ আছে আল্লাহ তুমি আমরা সুস্থতা দান করো আমরা যারা ঋণগস্তি আল্লাহ তুমি তারা ঋণ করো আমরা কোরআন যে জীবনযাপন করো দান করো